সম্মানিত বসে আমরা যে লাইলা কদরের একটা দোয়া আছে লাইলাতুল কদর কদরের একটা দুয়া আছে আমরা জানিনি বয়স ষাট সত্তর হয়ে গেছে আমার বয়স চল্লিশ হয়ে গেছে আছেন না ইলা বয়সের মানুষের ফল লাইলাাতুল কদর জীবনে আপনার যদি চল্লিশ বছর হয় তো সল্লিশ বছর চল্লিশটা লাই কদর ফরজই আনলে আপনার যদি 10 বছর বারো বছরও আপনার রোজা ফরজ হয় তাহলে আপনার চল্লিশ বছর হইলে ত্রিশ বছর লাইলাতুল কদর খাটাইছেন কিন্তু লাইলাাতুল কদরও তো আজ পর্যন্ত না আঠহারি কিন্তু আহ কদর হাইরমিন মাসের চেয়ে উত্তম একটা রাইট পাইবা ই রাইট কু কিলা করতে হয় ই রায় রসিল কিলা করছেন কো রসিল কিলা ইগুলে এগুলো খবর নাই একটা ছোট্ট একটা দোয়া আল্লাহ আফ আজকে আপনি তারমাম সাহেব আমরা মুখস্ত খারাপ হত্যা কথা নামাজ ফোরে খুব কা আমরা অগুত ফাঁস বার দশ বার জফাইয়া দুঃখা আপনি দুই তিন দিন জফলে দেখা দেব আপনি কত গান জানেন কত কবিতা জানেন হুনিয়ানি মুখস্থ হয়ে গেছে অগু তো কতদিন জফলে আপনি মুখস্ত হয়ে যাবো কইবে আমরা দরাই না যেন আগে আমরা না যেন দরাইলে আমরা বাগি যাব কারণ মানুষ বাকি যায় আমার অভিজ্ঞতা হইল গিয়া যে বাগি যায় সব আরায় না তো ইমাম সাহেব ইমাম সাহেব আমরা দরাই না যেন বাগাই না যেন আমরা আমরা খালি জফাকা জফাই তো আমরা করি আপনার মানে দিয়ে আপনার ভাই চারে খোক কাছে লাইনা তুল কদরের দোয়া মুগস্ত করো চেনে মুখস্থ করলে আমরা ছুটে থাকতে যে মুখস্থ আছে মুখস্থ করতে অনেক কষ্ট হয় লেখিয়া লেখা যে কোন ধোয়া ফোর বই আল্লাহমাইনাকা আফু অন্ত বইতে উবাইতে হুত্তে লুকুর মাঝে শেষদার মাঝে আপনার লাইনা তুল সময় এই শেষ দিন আপনি ও দোয়াগু ফোরতাম রাত্রে আল্লাহ সুবাহ তাহলে আমার তোফিল দাম খরকা